বাংলা মানবতা সমাধান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 كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسلا من الجنابة يبدو فيغسل يده ثم يفرغ بيمينه على شماله فيغسل فرجه ثم يتوذأ ثم يأخذ الماء فيدخل أسابعه في أسول الشعر ثم حفن على رأسه ثلاث حفنات সুম্ ফাদা আলা সাইরি জাসাদি সুম্মা গাসালা রিজলা মতফাকুনা আলাই ও্লবদু লি মুসলিম দূরর ও কাছের পৃষ্ট্িবী বাংলার সুপ্রিয় আজকে আমাদের আলোচনার শুরুতেই আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানায় অশেষ মুবাকবাদ ধন্যবাদ, আপনাদের। প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে এসেছি আশা করি আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস শুনুন এবং কোরআন ও সুন্নার আলোকে জীবন গড়ার চেষ্টা করুন তাহলে আমরা শুরু করি আজকে আমাদের যে আলোচনা ইতিপূর্বেও আমাদের হয়েছে সেটা হলো যে গোসল এবং মানুষের যদি ফরজ গোসল হয়ে যায় বীর্যপাত ঘটে একে কেন্দ্র করে আমাদের সমস্ত বিধান রয়েছে যে সমস্ত নিয়ম নিয়মকানুন রয়েছে এই অধ্যায় আমরা ইতিপূর্বে কিছু হাদিস আমরা বলেছি আজকে যে হাদিসটি আমরা ইতিপূর্বে আপনাদের কাছে পাঠ করেছি সেটি হলো মা আয়েশা সিদ্দিকা রজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের ফরজ গোসল কিভাবে করতে হয় তার সুন্দর সংক্ষিপ্তের গোসলের পদ্ধতি এই হাদিস আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন বলছেন ইজাকাল মিনাল আল্লাহন আলি সাল্লা সালাম যখন সহবাস করার পরে ফরজ গোসল করতেন ইয়াবুদাও ফয়াকা সর্বপ্রথম তিনি তার দুই হাত ভালো করে ধৌত করে নিতেন এরপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের উপরে পানি দিতেন ফায়াক ফারজা আর ওই বাম হাতের পানি নিয়ে তার লজ্জা স্থান ভালো করে সুন্দর করে চতুর্দিক থেকে ধুয়ে নিতেন সুমায়া তাওয়াজা এয়ার পরে তিনি উজু করতেন তাহলে প্রথমে হাত দুটো সুন্দর করে ধুয়ে নিয়ে এরপরে ডান হাত দিয়ে পানি বর্তন থেকে নিয়ে বা ওই যার মধ্যে পানি থাকতো বালতি বা গামলা বা যার মধ্যে হোক সেখান থেকে পানি নিয়ে বাম হাতে পানি নিয়ে বাম হাতের পানি দিয়ে লজ্জাস্থানকে তিনি ভালো করে ধুই নিতেন এরপরে উজু করতেন যেভাবে নামাজের পুজো করতে হয় উজু শেষ হয়ে গেলে পা ধৌত করার আগেই পা ধোয়া ব্যতারিকে বাকি উজুর সমস্ত কাজ দুই হাত ধুইয়ে কুল্লি করে নাকে পানি দিয়ে মুখমণ্ডল ধরে ডানহাত বাম হাত ধরতো করে মাথা মাসে করে নিতেন এরপরে কি করতেন ফাই আসা বেফি ইশার এরপরে আঙুলগুলিতে পানি নিয়ে ভিজে মাথার চুলের গোড়াগুলিকে ভিজে নিতেন যাতে করে পরবর্তীতে পানি ঢালার সময় কোনো একটি চুলের গোড়া যেন ভিজতে বাকি না থাকে ভালো করে ভিজে নিয়ে এরপরে আল্লাহালাম এইভাবে দুই হাত ভরে পানি নিতেন নিয়ে মাথার উপরে ঢেলে দিতেন সমস্ত মাথার উপরে তাহলে মাথার চুলির গোড়া আগে ভিজিয়ে নিতেন এরপরে দুই হাত ভরে বর্তম থেকে পানি নিয়ে সমস্ত মাথাতে তিনবার ভালো করে ভিজিয়ে নিতেন কারণ তখন পানির আমাদের এখন যে পানির রয়েছে অনেক পানি বা গোসলখানাতে আমরা পানির আমাদের অভাব থাকে না যার ফলে হয়তো কিন্তু এটা একটা সুন্নত আমরা এইভাবে যদি গোড়াটা ভিজিয়ে নিয়ে পানি তিনবার ঢেলে নিয়ে এরপরে কি করতেন সুম্মা ফাজা এরজা জাসাদি এরপরে সমস্ত শরীরে পানি ঢালতেন তুমা গাছালা রেজেলাই সমস্ত শরীর যখন ধৌত করা হয়ে যেত এরপরে সর্বশেষে ডান পা পরে বাম পা ধুয়ে নিতেন আর এটাই ছিল ফরজ গোসলের সংক্ষিপ্ত নিয়ম তাহলে এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে গোসল ফরজ হয়ে গেলে গোসল করতে হবে এর দুইটা অবস্থা একটা হলো কি যে সংক্ষিপ্ত গোসল কেউ যদি গোসলের নিয়ত করে নিয়ে মুখে কুলি এবং নাকে পানি নিয়ে নাক ঝেড়ে সমস্ত শরীরে পানি ঢেলে দেয় গোসল হয়ে যাবে তবে সুন্নত তরিকায় গোসল হলো উত্তম গোসলের নিয়ম হলো কি প্রথমে দুই হাত ধুয়ে নেওয়া এরপরে ডান হাত দিয়ে পা হাতে পানি নিয়ে লজ্জার স্থান ধুয়ে নেওয়া ময়লা টয়লা যা আছে সেটা পরিষ্কার করে নেওয়া এরপরে নামাজের মতো উজু করে নেওয়া পা ধোয়া ব্যতিরিকে যদি এখন পা ধুয়ে নেয় প্রথমে তাহলে পরে আর ধুতে হবে না আর এখানে যদি পা ধো তো না করে তাহলে হাতে পানি নিয়ে মাথার চুলের গোড়াগুলি ভিজিয়ে নিয়ে এরপরে দুই হাত দিয়ে পানি নিয়ে তিনবার মাথাটা ভালো করে ভিজে নিতে হবে এরপরে ডান দিকে পরে বাম দিকে समस्त शरीर जख भिजानो हो जाए प्रथम जदिपे ना थके धुए गोसल शेष हो गल ए गोसलैं उजुरा उजु दिए अपनी नाम कुरान तेलावा आल्ला घर तपे समस्त इबादते उजू शर्त यजू दिए अपनार्ज चलो नतुनकर उजू करते हैल्लाह नबी आलिसम जखने गोसल करतें তখনই তিনি আগে উজু করে নিতেন উজু ছাড়া কখনোই তিনি গোসল করেছেন এমন প্রমাণ আমাদের কাছে পাওয়া যায় না। এবং ওই উজু দিয়েই তিনি করতে নামাজ নতুন করে আর উজু করতেন না সংক্ষিপ্ত গোসল শুধু নিয়ত করে নাকে আর মুখে পানি আর সমস্ত শরীর ধুয়ে দিলেই হয়ে যাবে আর বিস্তারিত সুন্নতি তরিকা গোসল যেটা একটু আগে আপনাদের কাছে আমরা পেশ করলাম ওয়ালাহিন হাদিফ এমাই মোনা মুসলিমের অন্য বর্ণায় রয়েছে যেটা মাইমুনা হাদিস তিনি বলেন আল্লাহ নবী আলাই বামহাদ বামহাদ দিয়ে তার লজ্জা স্থান ধত করার পরে ওই হাতটা জমিনের উপরে তিনি মারলেন অন্য রেয়তা আছে ফমাসাহা তোরা মাটি দিয়ে ওই হাতটাকে ঘুষে নিলেন মেজে নিলেন কারণ বাম হাত দিয়ে যখন লজ্জাস্থান ধুয়েছে ময়লা টয়লাগুলিকে দূর করেছে তখন অবশ্যই হাটটাকে পরিষ্কার কারণ দরকার তাই তিনি মাটির মধ্যে হাটটাকে মেরে ওই হাটটাকে ভালো করে ধুয়ে নিলেন এখন যদি বাথরুম আমাদের যে বাথরুম এখানে তো আর মাটি পাওয়া যাবে না এখানে সাবুন আছে বা সাবান আছে বা অন্য যে জিনিস দ্বারা হাত পরিষ্কার করা সম্ভব তা দিয়েই পরিষ্কার করে নিবে মাইমুন আনাদি আল্লাহ তাল আনহা আল্লাহর নবী আলিসালামের গোসল শেষে তিনি রুমাল বা তোয়ালে হাত নিয়ে আল্লাহর নবীকে দিলেন আল্লাহর নবী আলিসালাম তোয়ালাটা ফেরত দিলেন পরিজন মনে করলেন না ওয়াজা আলাই আবী আর দুই হাত দিয়ে পানিগুলাকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলেন আল্লাহর নবী আলহিস্লা তাল্লাম হাত মাটির মধ্যে ঘুষলেন এটা তো আমরা বুঝতে পারছি পরিষ্কার করার জন্যে রোমাল বা তোয়ালে ফেরত দিলেন কেন এর অর্থ হলো এই যে হয়তো গরমের দিন ছিল পানিটা শরীর থেকে মুছে না নিয়ে শুধু হাত দিয়ে অতিরিক্তটা ফেলে দিলে শরীরের জন্য ঠান্ডা হবে উপকারী হবে কারণ সেই যুগে তো আর পানি অনেক বেশি ছিল না আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি যে আল্লাহ নবী আলহিস্লা তাল্লাম আড়াই থেকে তিন কেজি পানি দিয়ে গোসল করতেন এর অতিরিক্ত করেন নাই আড়াই অথবা তিন কেজি পানি দেওয়ার যার আলোচনা ইতিপূর্বে আমরা করে এসেছি তাহলে আল্লাহ কেউ বলেছেন যে হয়তো ওই রুমালে কোন ময়লা টয়লা ছিল এই ধরনের কথা ঠিক নয় কারণ আল্লাহর নবীর স্ত্রী মাইমুনারি আল্লাহ তার আনহা এমনটা হতে পারে না যে ময়লা যুক্ত একটা রুমাল বা একটা তোয়ালি আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির করে দিবেন এটা কখনই হতে পারে না এমন ধারণা করা আমাদের মোটেই ঠিক হবে না বরং আমরা বলবো যে হয়তো গরমের দিন ছিল আর এই পানিটা মুছে আমরা সুস্পষ্ট বুঝে নিলাম যে ফরজ গোসল আল্লাহনবী কীভাবে করতেন তার একটা বিস্তারিত বর্ণনা আমরা এই হাদিসে পেয়ে গেলাম যা আমরা আমাদের জীবনে সেই রূপ আমল করার চেষ্টা করব করবো ইনশাল এরপরের যা হাদিস আমার মাথার চুলগুলিকে আমি মজবুত করে বেনি বেঁধে দি বেনি গেথে বেঁধে ফেলি আফা আন কু লে গোস যখন আমার ফরজ গোসল হবে सहबासे तक माथार चुलीगुली खुले दीते अर्थात चुलगुलिजाते मासिक पिरियडर पर सहबासणे फरज गोसल हो मासिक पिरियड शेष हारे फरज गोसल हो चुलगली मजबूत शक्त कर बेनी बेधे रखे गोसल समय कि बेनी खुले दीते अर्थात चूल भिजाते हैं দুই হাত ভরে পানি নিয়ে মাথার মধ্যে তিনবার ঢেলে দিবে এটাই যথেষ্ট অর্থাৎ চুলের গোড়া যদি ভিজে যায় তাই তোমার জন্য যথেষ্ট মাথার চুলের বেনির খুলে চুল ভিজানো প্রয়োজন নেই অনেক সময় আমরা দেখি অনেক মা বোন আমাদের কাছে প্রশ্ন করে যে চুল ভিজে যায় আর ভিজে যাওয়ার পরে ভিজে যাওয়ার পরে সর্দি হয় কাশি হয় চুল শুকানো যায় না আবার অনেকের ঘরে হয়তো চুল শুকানো মেশিন নাই ইত্যাদি আমরা এক্ষেত্রে বলি যে দেখেন আল্লাহ নবী আলাইসালামের কাছে তাঁর স্ত্রী জিজ্ঞেস করেছেন এবং তিনি চুল খুলতে পারেন নাই শুধু মাথার চুলের গোড়া ভিজাতে হবে চুল ভিজা জরুরি নয় এটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল কাজে আমরা নিজেরা যেন সমস্যা না করি দিন কিন্তু সহজ আমরা কঠিন যেন না করিনি ছোট্ট ব্রেকের পরে বন্ধুগণ আবার আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে আপনারা থাকুন ধন্যবাদ সবাইকে उच्छेद्लम के राजत्व दिलेन मनोन कर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 কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দেখুন সম্প্রচার বাংলায় little wonders at their best bishoy shishura proti buddhan sandha 6 tay apuno samprochar sokal bangla assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa wa rahmatullahi wa barakatuh bir ekr age amra alochona korte যে নারীদের মাথার চুলের বেনি বা খোপা খোলার প্রয়োজন নেই প্রয়োজন শুধু মাথার চুলের গোড়া ভিজানো যদি একজন নারী ফরজ গোসলের ক্ষেত্রে মাথার চুলের গোড়া ভিজাতে পারে তাহলে তার গোসলের জন্য যথেষ্ট হবে তার বেণি খোলার কোন প্রয়োজন নেই এরপরের যাহাদিসটি সেটি হল ওয়ান আনহা একটি বর্তন থেকে একটি পাত্র থেকে একই সঙ্গে আমরা সহবাসের পরে আমি আর রাসুল্লাহ একটি পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম একবার আমার হাত যেত আমি পানি উঠাতাম এবং আল্লাহর নবী আহসালাম তিনি পানি নিতেন এবং গোসল করতেন দুইজনে একসঙ্গে বোখারি মুসলিম হালিসা আছে তাকতালিফি মানে একবার আমি নিতাম একবার আল্লাহর নবী নিতেন আর ইবনে হেবানের বর্ণায় আছে যে মাঝে মাঝে আমার হাত এবং রাসুলের হাত এক জায়গায় মানে একই সঙ্গে হয়ে যেত তাহলে তাকে মানে সাক্ষাৎ হয়ে যেত হাতের হাত একে অপরের ছুঁয়ে নিত হান আল্লাহ এর দ্বারা এটা বোঝা যায় এবং ওলামা ইকলাম বলেছেন যে স্বামী স্ত্রী মিলনের পরে যখন বর্তন থেকে বা পাত্র থেকে একই সঙ্গে গোসল করবেন একবার ও পানি নেবে একবার স্ত্রী নেবে ও স্বামী নেবে দুইজনের হাত লাগবে এই মুহূর্তে এরকম অবস্থা হলে এতে দুজনের মহাব্বত বেড়ে যাবে দুইজনে আপোষের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আজ কিন্তু ভালোবাসার প্রচণ্ড অভাব ভালোবাসা আজ গেঞ্জির উপরে লেখা থাকে বোর্ডের উপরে লেখা থাকে ওই কাপড় চুপড়ে আই লাভ ইউ কিন্তু ভালোবাসা তো অন্তরে ভালোবাসা তো দিলের মধ্যে এই যে ভালোবাসার প্রচন্ড অভাব স্বামী স্ত্রীর প্রচন্ড অভাব আল্লাহর নবী একটা গ্লাসে যে জায়গাটা মুখ দিয়ে পানি পান করতেন ঋতু অবস্থায় মিন্স অবস্থায় ওই জায়গাটাতে আল্লাহর নবী মুখ দিয়ে পান করতেন এটা মোহাব্বতের আলামত মা আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ আনহা একটা হাড় হাড্ডি বা গোস্ত যেখানে কামর দিয়ে খেয়ে রাখতেন ওই জায়গাটায় আল্লাহর নবী মুখ দিয়ে কামড় দিয়ে খেতেন কত ভালোবাসা কত সুন্দর শিক্ষা আমাদের জন্যে এই জন্যে স্বামী স্ত্রী একই সঙ্গে গোসল করবে দুইজনে মিলে এটাও একটা ভালোবাসার বহির কাজ ঘটবে এর মাধ্যমে আপোষের ভালোবাসা তৈরি হবে নারীদেরকে এই বলা হয় আমাদের এক ভাই বলছিলেন যে স্ত্রীকে উর্দুতে বলা হয় বেগাম বেগাম মানে কই গাম নেহি যার মধ্যে কোনো কোনো চিন্তা ভাবনা নেই স্ত্রী এই জন্যে যে আপনার দুনিয়ার সব টেনশন চিন্তা ভাবনা সব দূর করে দিবে আল্লাহ দূর করে দিবে হাসি দিয়ে আনন্দ দিয়ে বৈধ যেকোনো জিনিস দিয়ে স্বামীর মনকে একেবারে উতলা করে দিবে তাই হলো স্ত্রীর কাজ তাই তো বাড়িতে বসে কি করে স্বামীকে শান্তিতে রাখবে কি করে তার ছেলে মেয়ে सुंदर क्या स्वामी स्त्री मध्य भाब प्रचंड कारण्लाधान तरह नियम कानून केड़े बस आसन प्रति दिके गोसले उजुते चलए फिर उठाय बसाय लेंदेन खावा दावा कपड़ चुपड़ सब किचुते मडल बनाई दीब का मोहम्मद रसुल्लाम केवम अध्याय प्रवेश करान प्रकार जेनेजू की भाव जेने गल की भावे जेने जानतेम पानी जदिना थे अथवा पानी आरोप পানি ব্যবহারে সমস্যা আছে পানি না থাকে পানি নাই কিন্তু একটা কারণ পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে হয়তো অসুখ বেড়ে যাবে অথবা উজু করলে গোসল করলে আমার হয়তো পানি পান করার পানি শেষ হয়ে যাবে অথবা পানি ব্যবহার করলে আমার অসুখ ভালো হতে দেরি হবে বা এমন ঠান্ডা এই পানি ব্যবহার করলে আমার সর্দি কাশি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন যে কারণে তায়াম্মম অর্থাৎ মাটি দিয়ে আপনার পবিত্রতা অর্জন করা পানি প্রয়োজন কিন্তু পানি নাই আছে কিন্তু ব্যবহার করলে সমস্যা তাহলে এই মুহূর্তে আপনার জন্য ইসলাম সহজ করে দিল সেটা হলো কি তায়াম্মাম তাজিদু মায়াম্মাম তৈ পানি যদি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মম করো এটা উজুর ক্ষেত্রেও ত্যায়ম করলে হয়ে যাবে খরচ গোসলের ক্ষেত্রেও তাইম করলে হয়ে যাবে তাহলে ইসলামের বৈশিষ্ট্য সহজ পানি না পাওয়া গেলে আপনি তাই করবেন তায়ম অত্যন্ত সহজ একটা পদ্ধতি যেটা পরবর্তী হাদিসে আসবে আমাদের এই কথা মনে রাখতে হবে যে পানি থাকা অবস্থায় আমার তাই চলবে না পানি আছে কিন্তু পানি যদি আমি গোসল করি বা উঁচু করি তাহলে খাওয়ার পানি থাকবে না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 যে গরম পানি করে নেওয়ার যদি থাকে তাহলে সেটা ব্যবহার করবো অনেকের আছে ঠান্ডার দিনে বলবেন আমার জন্য কত সহজ করে দিয়েছেন তাই অধ্যায়ে হাদিস বর্ণিত হয়েছে نصرت بالرؤب مسيرة شهر وجعلت للأرض مسجدا وتهورا فأيما رجل أدرقته الصلاة فليسلي وذكر الحديث ومن حديث خدايفة عند مسلم وجعلت تربتها لنا تهورا إذا لم نجد الماء وعن عليك ندي الله تلعان عند أحمد وجعلت تراب لتهورا الله النبي عليه الصلاة والسلام تكي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 বড়ো কোনো অস্ত্র ছিল না শক্তিশালী কোনো অস্ত্র অধিকারী ছিলেন না তারপরেও আল্লাহর নবী আহসাল্লা সাল্লামের কথা যখন অমুসলিমরা শুনত তখন তারা ভয়ে কাঁপতো এক মাস দূর এক মাস চলে যতটুক রাস্তা হয় এতটুক দূর থেকেই রাসমুল্লাহ সাল্লা সাল্লামের কথা শুনলেই মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো যে তার সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না তিনি যা কথা বলেন সেটাই আমাদের মানা উচিত এই ধরনের स्थान जेमजिद रही है तरफ जेक गिरजा इबादत स्थानीय इबादत करते हतो जान सेवल हतो ना क्योंकि उम्मते मुहम्मद সহজ করা হয়েছে যেখানেই নামাজের টাইম হবে আর পানি যদি না থাকে তো তাইম করে নেবে তাইম কারণ সেটাকে পবিত্রতার ব্যবস্থা করে দেওয়া হলো তাহলে এই হারিসটি ইমাম মুসলিম বর্ণা করেছেন এছাড়া হারিসের বাকি আরো তিনটি বৈশিষ্ট্য আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইতিমধ্যে আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে বিদায়ের আগে আপনাদেরকে অশেষ ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করছি আশা করি আপনারা পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস দেখবেন এবং বুঝবেন এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার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 उ रोड बोस्ट विच नंबर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান সত্যবাদিতা উত্তম চরিত্র सम्रीति भल आदर्श ममिन ए सम्पर्म प्रिय नबी मुहम्मद रसलह सल्लाहम शिक्षा समूह की मुसलिमचय देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शम साल चल्लिस हदीस প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়